अर्धांगी नातिनी प्रति रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है বাংলা মানবতা সমাধান প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দর্শন করছেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের দিনই জ্ঞান বর্ধন হয় এবং তার দ্বারা সমাজের উপকার হয় নিজের জীবনের উপকার হয় আল্লাহ আমিন ধারাবাহিক আলোচনায় আমরা আলোচনা করছিলাম ভিক্ষাবৃত্তি জায়জ নয় ভিক্ষা করে মানুষ খাবে ইসলাম তা বলে না ইসলাম বলে কাজ করে খাও যতক্ষণ সামর্থ্য আছে খবরদার লোকের কাছে ছোট হয়েও না লোকের কাছে নিচ হয়েও না হীন হয়েও না বরং কাজ করো খাও কিছু মানুষ আছে যারা ভিক্ষা করতে পারে না এবং তারা হচ্ছে মিসকিন অথবা যদি কোনো যুবক যুব সমাজ কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ধনপতিদের কাছ থেকে জাকাত আদায় করে নিয়ে আসে তাহলে খুব উত্তম কথা আল্লাহ রসুল সাল্লা আদায় করার জন্য লোক পাঠাতেন তাই না আমেল পাঠাতেন তারা তো চাইতো তারা গিয়ে বলতো তোমার কত উট আছে হিসাব দাও তার জাকাত দাও কত ধন আছে তার হিসাব দাও তার জাকাত দাও এটা চাইতেন সুতরাং আপনি যদি এই শ্রেণীর একটা কাজ করেন একটা ফান্ড তৈরি করলেন জামাতের পক্ষ থেকে বলা হলো যে অমক অমক জাকাত দেবে আমরা চাইতে যাব জাকাত দেবে আমরা রাখবো কোরবানির টাকা জমা রাখব। ফেতরার চাল ও দিয়ে সঙ্গে সঙ্গে বিতরণ করতে হয় বাকি ওষর ইত্যাদি আমরা জমা করব। ঠিক ইনসাফভাবে আপনার লিস্ট থাকবে আপনার খাতা থাকবে যে কাকে কত দিতে হবে এইভাবে যদি সময়ে সময়ে মৌসুমে মৌসুমে বিলি বন্টন করা হয় তো আমার মনে হয় গ্রামে বা জামাতে অভাব থাকবে না শহরে যে জামা যে মসজিদ আছে বা তাদের কাছেও লিস্ট থাকবে তারাও এরকম করতে পারে যারা ব্যবসায়ী তাদের কাছ থেকে মোটা টাকা চাঁদা কিংবা জাকাতের টাকা নিয়েছে একটা ফান্ড করলো এই ফান্ড থেকে মানুষকে অভাবী মানুষদেরকে দান করলো এটা তো বিশাল ব্যাপার এটাই তো হওয়া উচিত যাতে করে সমাজের মানুষ যারা মিসকিন যারা অভাবের তারাতেও হাত পাতে পারে না তারা অন্ততপক্ষে যদি না চেয়ে পায় তাহলে তাদের অভাব দূর হয় আর এই জন্য যারা চাইবে যারা নিজের জন্য চাইবে না যারা চাচ্ছে কার জন্য গরিবদের জন্য চাচ্ছে মাদ্রাসার জন্য চাচ্ছে এতিমখানার জন্য তারা আসলে ভেখারী না যদিও সমাজে কি করে মনে করে এরাও ভেখারি এরাও ভেখারি এই জন্য সমাজে মাদ্রাসা শিক্ষাকে কী বলা হয় কী বলা হয় ভিখারিবিদ্যা ভিখারিবিদ্যা মাদ্রাসাতে ছাত্র দিলেই ভিক্ষা করতে হবে ওই যে মুষ্টিচা আদায় করতে হয় মুষ্টিচা আলাদাই করতে হয় ওষরের সময় ওসর আদায় করতে হয় ইত্যাদি ইত্যাদি বলে ভিখারি বিদ্যা কেন কে ভিখারি বিদ্যা করেছে এটা আল্লাহ রসুল করেছেন ওলামারা তো বলছেন অনেক ওলামা বলছেন যে মাদ্রাসাতে জাকাত দেওয়াই যাবে না অনেকে বলছেন যাই দেওয়া যাবে তাছাড়া করবে কে জাকাতের মাল না দিলে মাদ্রাসা চাল চলবে কি করে সমাজই একে ভিখারি বিদ্যা করে রেখেছে সমাজ এমন সমাজ যে এই বিদ্যাটাকে গৌণ মনে করেছে মুখ্য জিনিস মনে করেনি যেখানে চাকরি পাবো সেখানে ছেলেকে দেবো আর মাদ্রাসা শিক্ষা শিখলে যেহেতু চাকরি নেই সেহেতু ওখানে পড়াব না এইভাবে মানুষ সমাজ ভিখারি করে দিচ্ছে বিদ্যাকে আর সেই ভিখারি বিদ্যা সেই মাদ্রাসা শিক্ষার জন্য যদি কেউ চাইতে যাচ্ছে তাকে ভিখারি ভাবছে আফসোস এই সমাজের জন্য যে সমাজ ইসলামকে গৌণ ভেবেছে ইসলামী শিক্ষাকে গৌণ ভেবেছে ভেবেছে মুখ্য শিক্ষা হচ্ছে যার দ্বারাতে চাকরি পাওয়া যাবে যার দ্বারাতে মানুষ অর্থ উপার্জন করতে শিখবে ঠিক সেই রকম মনোমানসিকতা নিয়ে এই ভিখারিবিদ্যা একে বলেছে কিন্তু সমাজ এতে অপরাধী এর জবাবদিহি তাকে করতে হবে কেয়ামতের মাঠে যে বিদ্যা বলে তাকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা এবং সেখানে নিজেদের ছেলেদেরকে না পড়ানো অথচ সমাজের এমন ব্যবস্থা নেওয়া উচিত ছিল যে এই শিক্ষাকে উন্নত থেকে উন্নততর করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া নিজে থেকে ফান্ড তৈরি করে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালানো উচিত ছিল যেখানে শুধু কাল আল্লাহ ও কাল আ বলা হয় পড়ানো হয় কিন্তু আফসোস যে তারা করে না আর যেহেতু এই শিক্ষা শিখে কোনো চাকরি পাওয়া যায় না তেমন মোটা চাকরি তো পাওয়া যায় কিন্তু মোটা টাকার চাকরি পাওয়া যায় না তার জন্য এই মাদ্রাসাতে কেউ পড়তেও আসে না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তৌফিক দেন যেন এই মনোমানসিকতা আমাদের পরিবর্তন ঘটে এবং দিনকে বাঁচানোর জন্য এই শিক্ষায় শিক্ষার্থী হবে বহু লোক আসছে এই মাদ্রাসায় পড়ছে কিন্তু মন থাকছে কোন দিকে জেনারেল শিক্ষার দিকে এই মাদ্রাসাতে পড়লাম আর জেনারেল পরীক্ষা দিলাম যাতে করে চাকরি পাই সবাই চাকরির দিকে ঝুঁকে যাচ্ছে বড় বড় আলেম যারা মাদ্রাসায় পড়াচ্ছিলেন মাদ্রাসায় পড়াবার আলেমও পাওয়া যায় না কেন না চাকরি চায় কারণ আর মাদ্রাসার বেতন হচ্ছে কম আর মাদ্রাসার বেতন কম হওয়ার জন্য মাদ্রাসার শিক্ষার মান কমে গেছে এই জন্যে আমাদের ধনপুথীদের সমাজপতিদের উচিত এর প্রতি নজর দেওয়া যাতে করে এই শিক্ষার মান উন্নত হয় এবং মুসলমানদের বড়ো লোক এবং গরিব সমস্ত ছাত্র এসে এই মাদার সাথে পড়াশোনা করে দিনকে রক্ষার জন্য পড়াশোনা করে অন্তঃপক্ষে তার একটা নিয়ত থাকতে হবে যে আমি দিনকে জিন্দা করব। দিনকে জিন্দা করার দায়িত্ব অবশ্যই আছে এটাও একটা ইলমি জিহাদ এই জিহাদে পাশ করতেই হবে আমাদেরকে এখন যেটা বলছিলাম ভিক্ষা করা আপনি যদি গরিবদের জন্য ভিক্ষা করেন সেটা ভিক্ষা না সেটা হচ্ছে উন্নত কাজ এবং ভালো কাজ বাকি কিছু লোকের কিছু স্বভাব এবং চরিত্র আছে যে টেকনিক বানিয়ে ভিক্ষা করে তার মধ্যে একটা বলেছিলাম যে কোরআনকে করে যেহেতু তাতে রয়েছে হারাম ও পাপ এটা হচ্ছে হারাম মিথ্যা বলার ও ভিক্ষা করার মেয়ে নেই অথচ মেয়ের বিয়ে খরচ চেয়ে ভিক্ষা করে তার আসলেই মেয়ে নেই কিন্তু যখন ভিক্ষা করছে তখন বলছে বাবারা মেয়ের বিয়ে দিতে হবে মেয়ে বড় হয়েছে পণ ছাড়া বিয়ে হয় না অতএব আমাকে সাহায্য করো লোকেরা তরদে তাকে সাহায্য করে কি বললো মিথ্যা কথা বললো তার মেই নেই তারপরে অসুখ দুর্ঘটনা বন্যা ভূমিকম্প প্রভৃতিতে সব ধ্বংস হয়ে গেছে বাবারা খোঁজ নিয়ে দেখা যায় তার কিছুই হয়নি নিজ হাতে কাটা পকেট দেখিয়ে ভিক্ষা করা দেখেছেন আপনি যারা সৌদি আরবে হজ করতে গেছেন তারা দেখবেন বা হজ করতে যাবেন তারা দেখবেন ক্ষিমায় খিমায় এসে পকেট কাটা দেখাচ্ছে তার মানে কি আমার পকেট মেরে সব চলে গেছে আমার টাকা পয়সা চলে গেছে অতএব সাহায্য করো হঠাৎ করে গাড়ি থামিয়ে বলছে আমার গাড়ির পেট্রোল নাই আমাকে সাহায্য করো এক এক রকমের ভ্যাকের ভিখারি আছে কথাই বলে ভ্যাক না করলে ভিক মিলে না তাই না এই অনেক ভিখারি অভিনয় করে অভিনয় করে ভিক্ষা করে অনেক সময় দেখবেন যে পায়ে খোরা নয় কিন্তু খুঁড়ি খুঁড়ি হাঁটছে হ্যাঁ দেখবেন মসজিদে ঢুগলো খুঁড়িয়ে খুঁড়িয়ে কত কষ্ট করে ঢুগলো তারপরে ভিক্ষা চাওয়া হয়ে গেল যখন সব লোক চলে গেলো তো আরামসে হেঁটে যাচ্ছে কিন্তু লোককে দেখালো কী যে আমি অক্ষম আমি আমার পা খোরা আছে ওই রকম ছেঁড়া ফাঁটা জামা পরে আসে ওইভাবে রঙিন চশমা পড়ে আসেনি মনে করে কি অন্ধ অথচ সে দেখতে পাচ্ছে কিন্তু এগুলো এক একটি ভেষ এক একটা টেকনিক এমন পর্যন্ত দেখা গেছে যে মহিলা সে যে বোরকা পরে ভিক্ষা ওই যে বললাম না বোরকার কথা বোরকার ভেতরে অনেক অপরাধী থাকে তার মধ্যে ভেখারি মহিলাতে পুরুষদের চেয়ে মেয়েদের মন নরম এবারে যেখানে মেয়ের দল আছে যেখানে মেয়েরা নামাজ পড়ে বা মেয়েদের মার্কেট আছে সেখানে গিয়ে বোরকা পরে আমরা ভিক্ষা চাচ্ছি অথচ সে পুরুষ যেমন অপরাধীরা বোরকা ব্যবহার করে এর থেকে এ লজ্জার কথা আর কি হতে পারে নামি লোকের নাম ভাঙিয়ে যাচনা করে অনেকে বলে আমি অমুকের ভাই অমুকের আত্মীয় বড় লোকের একটা নাম নেয় এবারে যার কাছে আপনি চাইছেন দেখছেন অমুকের আত্মীয় তাহলে তো একটা সম্মান হওয়া উচিত সেখানে পাঁচ টাকার জায়গায় দশ টাকা দেয় তাই না এটাও একটা টেকনিক নাম ভাঙিয়ে নামি লোকের সুনামকে এমন নিচ কাজে ব্যবহার করে এক শ্রেণীর ভিক্ষুক বৈধ নয় জাচেঙ্গার কাজে শিশুকে ব্যবহার করা ছোট ছোট বাচ্চা তাদেরকে পড়াশোনা করানো উচিত কিন্তু অনেকে করে কি ছোট বাচ্চাকে ব্যবহার করে বাচ্চাকে সামনে পাঠিয়ে দেয় পায়ে ধরে ছাড়তেই চায় না পায়ে ধরে পাঞ্জাবি এতে ধরে দাও না বাবু একটা পয়সা দাও না বাবু আহা কত মায়া লাগে ওই মায়া ধরানোর জন্যই শিশুকে পাঠায় অনেক সময় মা ছেলেকে করে নিয়ে বসে থাকে তাকে খোঁচা দেয় যে কাঁদ তাকে কাঁদিয়ে মানুষের কাছে ভিক্ষা করে এমনও দেখা গেছে বৈধ নয় ভিখারিদের নিয়ে ভিক্ষা ব্যবসা করা ভিখারিদের নিয়ে ভিক্ষা ব্যবসা জানেন এক শ্রেণীর মানুষ আছে যারা কিছু ভিখারি ভিক্ষাবৃত্তির পথ সহজ করে দিয়ে তাদের নিকট থেকে পার্সেন্টেজ গ্রহণ করে ভেখারি গ্যাং আছে তাদের আবার আমির আছে তারা নিয়ে যায় কথা জানেন মক্কামদিনায় ভিক্ষা করতে নিয়ে যায় শুনেছেন না শুনে নি হ্যাঁ এখান থেকে গ্যাং গিয়ে মক্কামদিনায় ভিক্ষা করতে নিয়ে যায় এবং আমি নিজে দেখেছি চুলের মুঠি ধরে পুলিশ তাকে কাদাচ্ছে আর বাংলাতে কাঁদছে আমাদের আমাদের দেশের লোক বাংলাতে কাঁদছে ভিক্ষা করছে সেখানে এরা আর জিজ্ঞেস করলাম তো বলছে যে আমরা যে পয়সাগুলো পাই হাজিদের কাছ থেকে চেয়েছে সেগুলো জমা করি আর সেখান থেকে আমরা যখন দেশে যাবো আমাদেরকে কিছু দেবে বুঝতে পারলেন তাহলে ভিক্ষা করার একটা কি একটা কোম্পানি এই কোম্পানি খুলে এরা ভিক্ষা করছে মক্কা মদিনায় প্রচুর টাকা কামায় তার থেকে কিছু এই ভিকারিদেরকে দেয় তাদের হাত খোরা পা খোরা এইরকম আর কি এই ও ব্যবসা চলছে বিশাল ব্যবসা একটা কোম্পানি চলছে ভিকার এরা নিজেদের হাবি আদে বড় বড় শহরে ভিকারিদের সর্দারি করে কর্ত কামায় পাসপোর্ট ভিসা টিকিট ব্যবস্থা করে দিয়ে তাদেরকে বিদেশে নিয়ে গিয়ে ভিক্ষা করায় আল্লাহ মুান থাকতে মেঘে খাওয়া এক শ্রেণীর মানুষের অভ্যেসে পরিণত হয়ে যায় বিনা পুঁজির ব্যবসা তাতে লাভ ছাড়া ক্ষতি তো কিছুই হয় না পড়ে পাওয়া টাকা চোদ্দ আনায় লাভ যা লাভ যা আসে সমস্যা এতো এতে তো পুঁজি লাগে না এতে তো আর লাগে না যে ক্ষতি না আর তাছাড়া যখন চাওয়া অভ্যেস হয়ে যায় যখন চাওয়া অভ্যেস হয়ে যায় আর খেতে যখন আপনি খাবেন তখন আপনি ভালো মন্দ খারাপ খাবেন না কারণ বিনা ব্যবসা তখন দেখবেন বাংলাতে কথা আছে মাগারামের বউ শুধু ভাতই খায় না যে মেঘে খায় তার বউ কিন্তু শুধু ভাত খাবে না বলবে কী যে আমাকে ওর টাকা এনে দেওয়া যে কোনো প্রকারে ভালো ভালোভাবে হ্যাঁ ঘি খাবো ভিক্ষা করে খাবো অনেকে আবার বংশগত ফকির তারা তাদেরকে যদি কাজ করতে বলেন এই মোটা হামড়া চমড়া দেহ বেশ ভালো দেহ সুঠাম দেহ যদি বলেন কাজ করে খাও তো বলে না বাবা আমাদের বংশে কাজ করা চলবে না আমাদের বংশে চাষ নিষেধ আমাদের ফকির বংশ আমাদেরকে চিরজীবন চেয়ে খেতেই যেতে হবে চেয়ে খেতে হবে আরে এ ব্যবস্থা কে দিল একে ইসলাম বলেছে যে এরকম কোনো বংশ আছে যাকে চেয়েই খেতে হবে এরকম বংশ আছে জানি যার জন্য জাকাত খাওয়া হারাম কিন্তু এমন বংশ আছে বলে জানি না যে বংশে চেয়েই খেতে হবে কাজ করা যাবে না এখন কথা বংশগত ফকির কেউ তো আবার সংসার থেকে সন্ন্যাসী দরবেশ তার ভিক্ষার জীবন জীবনযাপন হয় সে কাজ করবে না দরবেশ বেশি ভিক্ষা করে খাওয়াকে শ্রেষ্ঠ ধর্ম মনে করে এটাকে মনে করে কি দরবেশি এটা কি ধর্ম মনে করে অনেকে প্রয়োজন না থাকা সত্ত্বেও জাচেঙ্গা করে ঘরে খাবার থাকলে যাচনা বৈধ নয় বলে গাড়ি বাড়ি কল পায়খানা প্রভৃতি করার উদ্দেশ্যেও মোটা টাকা ঋণ করে জাকাত মেগে বেড়ায় কারণ ঋণগ্রস্তের জন্য জাকাত বৈধ কি কথা বললাম বুঝলেন সে জানে যে আমার জন্য জাকাত হালাল নয় তবে ঋণগ্রস্ত হলে বড় লোকের জন্য জাকাত খাওয়া যায় তাই না তাই ঋণ করে একটা ভালো বাড়ি করে ঋণ করে নিজের বাড়িতে সাবমার্শিবল এই সব করে করার পর ঋণগ্রস্ত হয়ে গেছে এবার আমার জন্য হালাল হয়ে গেল আমাকে জাকাত দাও আমি ঋণগ্রস্ত কেমন টেকনিক এমন ও টেকনিক চোখে দেখা গেছে বাড়ি করেছে ঋণগ্রস্ত হয়ে গেছে থেকে সোধবে তখন জাকাত খাওয়া তার জন্য হালাল হয়ে গেছে বা যেখানে জাকাত আছে ফান্ড কিংবা কোনো মানুষ ব্যক্তি দানশীল তার কাছে গিয়ে বলছে আমাকে জাকাত থেকে দেন আমি ঋণগ্রস্ত মানে হালাল করব কিভাবে তার জন্য হালাল ছিল না ভিক্ষা করা ঋণ করে তারপরে ভিক্ষাকে হালাল করে নিচ্ছে এমন মানুষ সমাজে আছে প্রিয় দর্শক মণ্ডলী সামান্য বিরতির পর আপনাদের কাছে এসে বাকি কথা বলবো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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে পদ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শক সুন্না सम्र जीवन के सफल कर द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन धर्म के भूल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 প্রিয় দর্শক মণ্ডলী যে কথা বলছিলাম লজ্জার কথা সমাজের কথা বলতে লজ্জা লাগে এমনও মানুষ আছে যারা এইভাবে ভিক্ষা করে এবং লজ্জাজনকভাবে ভিক্ষা করে একে তো সেটা নিকৃষ্ট পন্থাই কিন্তু এই পন্থার ভিতরেও এমন টেকনিক ব্যবহার করে যে দেখে শুনে বড় লজ্জা লাগে অনেকে আবার বংশগত ফকির তারা তাদেরকে যদি কাজ করতে বলেন এই মোটা হামড়া চামড়া দেহ বেশ ভালো দেহ সুঠাম দেহ যদি বলেন কাজ করে খাও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 তখন জাকাত খাওয়া তার জন্য হালাল হয়ে গেছে বা যেখানে জাকাত আছে ফান্ড কিংবা কোনো মানুষ ব্যক্তি দানশীল তার কাছে গিয়ে বলছে আমাকে জাকাত থেকে দেন আমি মানে হালাল করব কিভাবে তার জন্য হালাল ছিল না ভিক্ষা করা ঋণ করে তারপরে ভিক্ষাকে হালাল করে নিচ্ছে এমনও মানুষ সমাজে আছে অনেকে প্রতিষ্ঠানের নামে যাচনা করে নিজে আত্মসাত করে জাকাত নিজের জন্য চায় না প্রতিষ্ঠানের নামে চায় কিন্তু খায় নিজে চাঁদার নামে চেয়ে নিজের পেট ভরে কেউ বা টাকাকে ২০ টাকা নতুবা পাঁচ কিলোকে পাঁচ টাকা বানিয়ে বারবার বলছি এই কথা জাল সাজি করে মসজিদ মাদ্রাসা মিসকিনদের হক মেরে খায় তারাও ভিক্ষা করে খায় অথচ চাওয়া কাজের এই নির্লজ্জতা এই ধরনের নির্লজ্জতা কত ভয়ানক চাহা তা ভিকারির বেশে হোক অথবা ধনীর বেশে এই নির্লজ্জতা নিকৃষ্টতা মানুষ নিজের মনের ভিতরে অনুভব আনতেই পারে না যেটা এটা কত বড় খারাপ জিনিস ভিক্ষা এতই খারাপ জিনিস যে তাতে সম্মানী মানুষের মান চলে যায় অথচ জাকাতের মাল আদায় করা বা দেওয়া ভিক্ষা করা বা নেওয়া নয় এটা আল্লাহর হক এটা একটা দাবি আল্লাহর রাস্তায় আল্লাহর মাল চাওয়া ভিক্ষা করা নয় আর তাতে মানির মান যাওয়ারও কথা নয় কিন্তু অন্ধ অকর্মণ্য সমাজ তার নামও ভিক্ষা রেখে দিনই শিক্ষা শিক্ষার্থী ও শিক্ষকের মর্যাদা ছোট করে ফেলেছে নিকৃষ্ট এ সমাজের মানুষ যে সমাজ নিজেদের শ্রদ্ধে ও ব্যক্তিবর্গকেও নিকৃষ্ট মনে করে যাদের পেছনে নামাজ পড়ে যাদের ফতোয়া ফারাজ নিয়ে চলে নিজের বাপের জন্য মায়ের জন্য দোয়া করায় তাদেরকে এত নিকৃষ্টভাবে এই সমাজের মানুষ যখন নিজে স্বার্থ আসে তখন তাদের কাছে নিজেদের স্বার্থ বজায় করে রাখে তাদের স্বার্থ পালন করে নেয় আদায় করে নেয় বাকি সময়ে তাদেরকে নিকৃষ্ট করে রাখে নিকৃষ্ট এ সমাজ সরকার যদি খরচ না দেয় মুসলিম ধনিরা যদি নিজেদের পকেট থেকে দিনই মাদ্রাসা না চালাতে পারে তাহলে কি দিন শিক্ষা বন্ধ করে দিতে হবে দিনে শিক্ষা বন্ধ করে দিতে হবে মোটেই না আর তাহলে তো হারাম খড়িয়ে আরও বেড়ে যাবে যদি মাদ্রাসাগুলো না থাকতো আলেম মলিবিরা যদি চেয়ে না নিয়ে আসতো তাহলে ওই ধনীরা যাদের কাছে চাইতে যাওয়া হয় এবং এই চাওয়াকে ভিক্ষা মনে করে তারা কি হারাম খেত না খেত না তা তো জাকাত দেয় না জাকাত বইয়ে মাদ্রাসায় দিয়ে আসবে তাদের গরজটা তাদের জাকাত নিশ্চয়ই হিসাব করে বহন করে মাদ্রাসায় দিয়ে আসবে না অথচ চাইতে গেলে বলে ভিক্ষাবৃত্তি আর না চাইলে তারা সেই হারাম নিজেরা খাবে যখন পার্টির চাঁদা আসবে পার্টির লোক আসবে এত টাকা দিতে হবে সেটা ভিক্ষা নয় যখন যাত্রা নাটক করবেন চাঁদা চাইতে আসবে সেটা ভিক্ষা নয় আর যখন মাদ্রাসার জন্য চাইতে আসবে দিনী শিক্ষার জন্য চাইতে আসবে তখনও সেটা ভিক্ষা কেন এরকম দিমো না কেন একটা ভিক্ষার একটা চাঁদা কেন এটাকে চাঁদা বলো না কেন চাঁদা স্বরূপ দাও না কেন যখন পাটির জন্য দেবে তখন সেটা চাঁদা গান বাজনার জন্য দেবে চাঁদা আর যখন মাদ্রাসার জন্য দিনের জন্য দেবে তখন সেটা ভিক্ষা ভিখারীরা আছে চাইতে আর ওরা ভিখারী না ওরা ভদ্র ভিখারী এইরকম দুই শ্রেণীর ভিখারী আছে মানুষের মাঝে সমাজের মাঝে এই শ্রেণির যে দুরকম চোখ দুই চোখে দেখা হয় এক শ্রেণীর মানুষকে অন্য চোখে অন্য শ্রেণীর মানুষকে অন্য চোখে তাহলে ভদ্র সমাজকে ভেবে দেখা দরকার যে যা দেওয়া ফরজ তা ভিক্ষা দেওয়া নয় এবং আল্লাহর হক আল্লাহর রাস্তায় দিয়ে ভিক্ষা বা জরিমানা দিলাম এরকম মনে করাও উচিত না আল্লাহর হক দিলেন আর আপনি মনে করবেন ভিক্ষা দিলাম জরিমানা দিলাম অনেকে মনে করে না জাকাত দেওয়াকে জরিমানা মনে করে এরকম মনে করাও ঠিক না পরিশেষে আবার বলি সামর্থ্যবানের জন্য ভিক্ষার মাল খাওয়া হারাম হারাম কাউকে ভিক্ষা করতে বাধ্য করা কখন বাধ্য করা হয় ওই যখন আপনার পণগস্ত পণ নিয়ে আপনি আপনার বিয় বাধ্য করছেন যেন ভিক্ষা করে দেয় আপনার পণ আর আদায় হয়নি তখন আপনি আপনার বিয় বাধ্য করছেন সে যেন ভিক্ষা করে আপনার ছেলের পণ আদায় করে দেয় যৌতুক আদায় করে দেয় বৃদ্ধ পিতামাতাকে না দেখলে তারা তো ভিক্ষা করতে বাধ্য হবেই বৌনি আরামসে শহরে বাস করছেন চাকরি করছেন আর বৃদ্ধ পিতামাতা মাতা সেখানে খেতে পায় না তাদের জন্য টাকাও পাঠান না তারা বাধ্য হয়ে ভিক্ষা করে তারা হারাম পথে পা বাড়ায় ভিক্ষাবৃত্তির পথে পা বাড়ায় এর জন্য দায়ী ওই ছেলে এবং তার বৌ না বইয়ের কারণে মা বাপকে ছেড়ে দিয়ে মা বাপ অনেক সময় বৃদ্ধাশ্রমে থাকে আর সেখানে ছাড়া বিবাহ না হলে তো মেয়ের বাবা ভিক্ষায় করবে শতরাং এমন হতভাগা ছেলে ও জামাইরা আশা করি সতর্ক হবেন আশা করি সমাজ সতর্ক হবে আল্লাহতালা আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের সমাজ ভিক্ষামুক্ত হয় কাউকে ভিক্ষা করে খেতে না হয় আর ভিক্ষারিদের প্রয়োজন মেটাবার জন্য অভাবীদের প্রয়োজন মেটাবার জন্য যেন সমাজ সচেতন হয় ইসলামী অর্থনীতিতে এই সমাজ সুন্দর হয়ে গড়ে উঠবে এই সমাজ বৃহস্পতির প্রশ্ন থাকে তাহলে শেষ করব সালাম আলাইকুম আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে কি ধরনের জাগাত আমাদের দেশে দেখা যায় রোজা ঈদের মাদ্রাসা থেকে শিক্ষকরা কাছে গিয়ে সদরার টাকা গুলো তোলা তোলে তো সেই ফেত্রার টাকা কাদের হক। ফেত্রা বলা হয়। এটা হচ্ছে ওয়াজেব রমজানের রোজা শেষ হলে এই ফেতরা দিতে হয় আড়াই কিলো পরিমাণ খাদ্য টাকা দিলে ফেত্রা আদায় হয় না আড়াই কিলো পরিমাণ খাদ্য দিতে হয় টাকা তাকে দেওয়া যাবে যে সেই টাকা দিয়ে খাদ্য কিনে গরিবদের হাতে পৌঁছে দেবে এই ফেতরা একমাত্র মিসকিনদের হক ফেতরা হচ্ছে তামাতুল্লিল মাসাকিন মিসকিনদের হক যাতে করে এই মিসকিনরা ফকিররা অন্তঃপক্ষে ঈদের দিনে নিজেদেরকে টেনশন মুক্ত করতে পারে যে আজকে আমাদের খাবার কি হবে বা আজকে খাবারের জন্য দাঁড়া দাঁড়ে ফিরে বেড়াতে হবে যেন এরকম না হয় ঈদের দিন একটা দিন যেন তারা কমসে কম খুশি অনুভব করতে পারে এই জন্য ইসলামের একটা সুন্দর ব্যবস্থা ফেতরার জাকাত যে রমজান শেষ হলে যে ঈদ আসবে সেই ঈদের খুশি তুমি একা মানাবে তা হবে না তোমার সঙ্গে গরিবরাও যেন খুশি মানাতে পারে সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে আর ফেতরা মিসকিনদের হক তাদেরকে দিতে হবে আর যেহেতু মিসকিনরা মাদ্রাসায় থাকে এই মাদ্রাসা তরফ থেকে ওই ফেতরা চাল নিয়ে গিয়ে মিসকিনদেরকে খাওয়ায় বড়লোকের ছেলেরা তা খেতে পাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সমাজকে সুন্দর করতে পারি সমাজ ব্যবস্থাকে সুন্দরতর করতে পারি এবং সেখানে এমন ব্যবস্থা করতে পারি যেন সমস্ত মানুষ সুখে থাকতে পারে এবং অভাবমুক্ত হতে পারে কমসে খাবার চিন্তা করতে না হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ওসল্লা নবীন মোহাম্মদ ও আল্লাহি ওয়সাহবিহি আজমাইন ওসালামু আলাইকুম ওরমতুল্লাহি नाम आदाय करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर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 থ্রি জিরো বিআইসি কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন घटना जार मध्य निहित आल्लर निर्देश उच्छेद्लम के राजत्व दिलेम दिलेन मनोनी कर लिमान मेरे नहीं उद्देश्य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 आठ टुन सम्प्रचार सकाल साढ़े छाय बांगल टी बांगल्